আবদুল্লাহ ইবনু হারিস রজুল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার বর্ষণ মুখর দিনে ইবনু আব্বাস রজ্লাহ তাল্লাহ আনহু আমাদের উদ্দেশ্যে ক্ষুদবা দিচ্ছিলেন এদিকে মুয়াজদ্দিন আজান দিতে গিয়ে যখন হাইয়া এ পৌঁছল তখন তিনি তাকে এ ঘোষণা দেওয়ার নির্দেশ দিলেন যে লোকেরা যেন আবাসের সালাত আদায় করে নেয় এতেই লোকেরা একই অপরের দিকে তাকাতে লাগলো। তখন ইবনু আব্বাস রজুল্লাহ তাল্লাহ আনহু বললেন তার চেয়ে যিনি অধিক উত্তম ছিলেন অর্থাৎ রসুল্লাহ সল্লাহাম তিনি এরূপ করেছেন অবশ্য জুমার সালাত ওয়াজিব তবে ওজোরের কারণে নিজ আবার স্থলে সালাত আদায় করার অনুমতি আছে